ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লান হতে বর্ণিত তিনি বলেন সুরা সৌদের সাজদা অত্যাবশ্যক সাজদাসমূহের মধ্যে গণ্য নয় তবে নবী সাল্লাহ আলাইসাল্লামকে আমিতা তিলওয়াতের পর সাজদা করতে দেখেছি